এই তিনটি আয়াতের পরে একটি হাদিস শোনাব আর তারপরে আসল বিষয়গুলিতে ঢুকবো যে মানে লাইন রেখা লম্বা করে সোজা একটি লাইন বা দাগ টানলেন সোমা কালা তারপরে হাজা এটি হচ্ছে আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা হচ্ছে সুম্মা মালি তারপরে কয়েকটি করে লাইন বা রেখা দাগ টানলেন আইয়ামিন ডান দিকে আর কয়েকটি বাম দিকে সোমাকাল তারপরে এগলি হচ্ছে রাস্তা যা আসল রাস্তা থেকে যেটা রাজপথ যেটা সেরাতে মোস্তাকিম ইসলামের সেখান থেকে বেরিয়ে চলে গেছে ডানে বামে একজন বর্ণনাকারী হাদিসের এই সনদে বিচ্ছিন্ন থেকে রাস্তাগুলির অবস্থা কি যে ছোট ছোট রাস্তাগুলি ডানে বামে বেড়ে গেছে অবস্থাটা কি বলছেন আল্লাকুল্ল সাবিল এর প্রত্যেকটি যে রাস্তা ডানে বামে গেছে एदी आशो, एदी आशो, एदी रहे रहे। है, जी पायदा मानवजात मानुषर तरीका बद दिए गल प्रत्येक मोड़े मोड़े বসে আছে সৈতান ইয়াদ আলী সেদিকে ডাকছে আর তারপরে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম সুরাতুল আনামের যে একশো ত্রিপান্ন নম্বর আয়ারটি প্রথমে শুরুতে বললাম সে আয়াতটি পাঠ করলেন এই হাদিস সমর্থনে অনুসরণ করো আর তোমরা নানা রাস্তার অনুসরণ করিও না হলে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আহমদের তিন হাজার নয়শ নম্বর হাদিস আল্লা আলবানী হাদিস টি কি হাসান বলেছেন